সম্মানিত নতুন সোতা বা ইবনেরা আপনারা যেই বাজারটি দেখতে পাচ্ছেন এটি হল কাহি বাজার এবং কাশে প্রসিদ্ধ কাহি দিয়া কাহি বাজারে তো এখানে দেখতে পাচ্ছ এখানে আবাসিক তারা এমন ব্যবস্থাপনা করেছেন সমগ্র পৃথিবী যত জায়গায় যত ফল উৎপাদিত হয় সব ফল আলাপ আকৃতির ব্যবস্থাপনা করেছেন এখানে আমাদের বাংলাদেশে যত ফল আছে এইসব ফলগুলো আছে একেবারে আমেরিকা হচ্ছে ইউরোপ যত অঞ্চলে যত ফল উৎপাদিত হয় সকল ফলের ব্যবস্থাপনা আলাপ আকৃতির ইব্রাহিম আলহিসাম যখন ইসমাইল আলহিমার নিকটে রেখে যাচ্ছিলেন তখন আল্লাহ নিকট দোয়া করেছিলেন রব্বানা ইন্দি আশ্রান্তিনের আল্লাহ আমার পরিবারের একটি অংশকে আপনার এই গড়ের নিকটে রেখে যাচ্ছি গাই রাজি এখানে কোন শস্য ফসল কিছুই নাই গাছপালার কিছুই নাই এরকম একটি শস্যবিহীন খাবার বিহীন ফসলবিহীন এলাকায় আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন নিকট তিনি দোয়া করেন ইব্রাহিম আলহিস আল্লাহ বললেন যে আল্লাহ এই নগরীকে এই আমেনা নিরাপত্তার নগরী মালী আর এখানে আল্লাহ আপনি মিনা সামারা হওয়ার চক্ষু মিনা পৃথিবীর যত পল ফলাদি রয়েছে এই এলাকার মানুষের জন্য সে পল ফলাদি ব্যবস্থা করে আল্লা সবাই ইব্রাহিম আলহিসাম দোয়া এমনভাবে কবুল করেছেন যে আজকে আমরা সেই দোয়ার প্রতিফলন এখানে দেখতে পাচ্ছি আপনারা সেই দোয়ার প্রতিফলন এখানে দেখতে পাচ্ছেন এরকম মার্কেট শুধু একটা নয় এখানে তো আপনারা কিছু অংশ দেখতেছেন এইরকম অনেকগুলো বিশাল বিশাল মার্কেট শুধু ফল আর পথ মিনা সামারাত ইব্রাহিম আলহি সাল্লামের দোয়ার পদে আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে সমস্ত ফলের পৃথিবীর সবচেয়ে উন্নত মানের ফল ফল আছে শাক সবজি এরপরে গরু ছাগল মহিষ ভেড়া যত পশু রয়েছে সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ রব্লাহ আলমিন এখানে করে দিয়েছেন এই বালাদা হবে না এই বক্কানগরীতে আল্লাহরবুল্লাহ আলমিন করে দিয়েছে সম্মানিত ভাইরা সেই ইব্রাহিম আলাহ ইসলামের আহ্বানেই আল্লাহ পাকি হচ্ছে সেখানে আমাদের পালন করতেছে উমরা পালন করতেছে তো আল্লাহর এই আল্লাহ আল্লাপাক আমাদেরকে দিয়েছেন এবং এই ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার গল্প যে আল্লাহাক কিভাবে এখানে মরুভূমিতে যেখানে কোনো কলকলা যে উৎপন্ন হয় না কিছু হয় না অথচ আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেখানে এত সুন্দর গল্পনা দিয়ে নিজিকের ব্যবস্থাপনা করেছেন জন্য আমরা যে ফল ফলাদি খাবার খাচ্ছি বেশি বেশি আল্লাহর আলমীদের শুকর আদায় করা দরকার বেশি বেশি সুপ্রিয়া আদায় করা দরকার আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার যে আল্লাহকে আমাদের জন্য এত রীতি ব্যবস্থা করে দিচ্ছেন আর প্রতিদিন এই নগরীতে যে লক্ষ লক্ষ মানুষ আসছে যাচ্ছে তাদের থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহর্বল আরম্ভ করা হচ্ছে এখানেও একটি সুন্দর সুন্দর খাবার রিজিক রিজিকের ব্যবস্থা আল্লাহ করে এটিও আল্লাহর একটি সায় রূপা বায়দুল্লাহকে আল্লাহাক বলছেন বাবা ইউজ আল্লাহ তাকোয়াল হল যারা আল্লাহ শেয়ারকে সম্মান করে আল্লাহাক তাদের অনেক তাকোয়া করে তো আল্লাহ সেহারের একটি নিদর্শনের অন্যতম যে একটি বড়ভূমি এলাকা যেখানে কোনো ফল হয় না কোনো হয় না কোনো গম হয় না কোনো ফসল হয় না কোনো ফল উৎপাদিত হয় না কিন্তু আল্লাহ সমগ্র খাবার সমগ্র ফসল সমুদ্র ফল এখানে ব্যবস্থা করে আল্লাহের সে দেখলে আমরা এখান থেকে আমরা হেদায়তাম আল্লাহ আলমিন আল্লাহর এ ঘরে হেদায়ত রেখেছেন সে হেদায়তের ব্যবস্থাপনা আমরা দেখতে পাই আল্লাহ সবাই সবাইকে কোরআন সন্ন্যার হেদায়ত লাভ করার্থ অফিদিন আল্লাহর দীর্ঘক্ষণ করে আল্লাহর সে আর বেশি বেশি আল্লাহ রব্বাল আলমিনের শকর আদায় করার তফিদিন আলমিনাম আলী